আসসালামুকরকমদুলিলাম ولا তফীক তৌদীম মহমদাহর আলিবি فإن أصدق الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دولارة وكل دولارة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول سبحانه وتعالى ولا تَكُونُكَ الَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَقُوا من بعد مَا جاءهم الْبَيِّنَاتِ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عظيم আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে সম্মানিত আলোচকবিন্দু আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী বায়ু বোনেরা আসলেই সেই বিকেল থেকে আরম্ভ করে দীর্ঘ সময়ে ইসলামী আকিদার মৌলিক কতগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে अत्यंत गुरुतवपूर्ण विषय आपन के तथ्य देा हो प्रोग्राम नयार मध्य शेष करते आज के विषय रत्यंत गुरुपूर्ण कंटू आज के मन होलोना करतेबा जेह मेकर उपस्थित रही एजे अपन सामने उपस्थित हलम शुद्ध कैकटी पॉइंटे दृष्टि आकर्षण कर प्रथम जो विषय से आजकल प्रथम हाल क्यों आकदार विषय निर्धारण करल कारण हे देश दावतर अनेक क्या हम क्यों अमल के बलिष्ठ करार्जन क्यों अमल फजिरत नहीं क्यों विभिन्न धरण अपना जरा जुवकरा आ কিভাবে জাহাদ করবেন শহীদ হয়ে যাবেন এই চিন্তাধারা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন চিন্তা নিয়ে আসলে আমাদের মাঝে দাওয়াতের কাজ করছে কিন্তু একটি দাওয়াতের সত্যিকার অভাব রয়েছে একটি দাওয়াত আমাদের মাঝে মোটেও বিস্তার লাভ করছে না সেটি হচ্ছে আখীতা কিভাবে আমরা সংশোধন করব অথচ আপনার যদি सलाातर मध्य सलाा नष्टी कोज है सलात नष्ट सियाम प मेिर सियामकार नष्ट ज इबादत आनीबात के नष्ट एम कोजी लिप्तन आपनारबादतुकू शुदुम्र नष्ट कंतु जदि আকিদে বিনষ্ট হয়ে যায় আকিদা যদি বরবাদ হয়ে যায় আপনার সমস্ত এবাদত সমস্ত আমল সবই বরবাদ হয়ে যাবে এই গুরুত্বটুকু আমরা বুঝি বলে আল্লাহ নবী সালাম এই দাওয়াতে শুরু করছিলেন যদি আল্লাহকে যখন উদ্দেশ্যে প্রেরণ করলেন নবী সাল বললেন তোমার সর্বপ্রথম দাওয়াত হবে তৌহিদের দাওয়াত আকিদার দাওয়াত তৌহিদ এবং আকিদার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে পেশ করা হয়েছে বন্ধুগণ আপনি যদি আপনার আকিদাকে শুদ্ধ করতে না পারেন অবশ্যই চারটি বিষয়ে আপনার অনিশ্চিত হয়ে যাবে এটা আপনাকে জানতে হবে এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে মনে করি যে সৈফুল্লাহ ভাই শুধু আকিদা আকিদা এটি ভালো লাগে না আকিদা এত গুরুত্ব কেন এই গুরুত্ব এজন্য কারণ আপনি আমল শুরু করে দিয়েছেন আপনি সলাপ শুরু করে দিয়েছেন আপনি হজ আদায় করছেন আপনি নফল সিয়াম পালন করছেন অথচ আপনি আল্লাহ হাব্বুল আলমীর হক সম্পর্কে জানেন না অথচ আপনি আল্লাহ হাব্বুল আলমীর প্রতি আপনার যে বিশ্বাস থাকার কথা ছিল যেই আয়তে কাজ হওয়ার কথা ছিল সেই আয়তে কাজ সম্পর্কে আপনার জানা আল্লাহ আল্লাহ রাবুল্লা সম্পর্কে আপনি ধারণা পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আপনি একটু চিন্তা করেছেন এর অর্থ কি এর মধ্যে সর্বেশ্বর কোন পার্থক্য আছে কি আপনি কি আদৌ একটু চিন্তা করেছেন যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে আপনিও যখন আল্লাহ আপনার মধ্যেও তো আল্লাহ আছে আপনি কি আদৌটা চিন্তা করেছেন তাই এই বিষয়গুলো আমাদের যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে তো দক্ষণ পর্যন্ত আমাদের এই সব কিছুই মূলত পয়েন্ট বলছে এগুলো অনিশ্চিত হয়ে যাবে প্রথম পয়েন্ট হচ্ছে আপনার আমল এবং ইবাদত পরিশুদ্ধ হবে না আপনি যতই চেষ্টা করেন না কেন আমলকে পরিশুদ্ধ করার জন্য এটি শুদ্ধ হবে না কারণ এর উপর নির্ভর করছে শেখুল ইসলাম এবং খাইজিম রহমতুল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি যে আমল করে থাকে তারই আমলের সম্পর্ক রয়েছে তার অন্তরের সাথে যেমন আপনি এখানে এসেছেন আজকে এই সেমিনারের মধ্যে আপনি যদি সত্যিকার আন্তরিকভাবে সেমিনারে আসার ইচ্ছাপোষণ না করতে এখানে আসতেন না কিনা অবশ্যই আশাটা আপনার প্রথমে অন্তরের মধ্যেই আপনি কনফার্ম করেছেন যে হ্যাঁ আমি এখানে যাব মানুষ বেহুদা অনর্থক ফালতু কাজে নিজেই নিজেকে লিপ্ত করে না কখনো একজন হঠাৎ করে গিয়ে কবরে সিদ্ধা দিয়ে দিয়েছেন বলে ভাই কবরে সিদ্ধা দিলেন কেন বলে আমি এমনি হঠাৎ করে দিয়ে দিয়েছি আপনি পাগল হয়ে গেছেন না এটা এভাবে হয় না এর সাথে অন্তরের সম্পর্ক রয়েছে এজন্য এমন কোন আমল নেই যে আমল মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত নয় পরে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের এই পরিশুদ্ধি আকিদার পরিশুদ্ধি না আসবে ততক্ষণ পর্যন্ত মূলত আপনার আমল এবং এই বাদত দুইয়ের পরিশুদ্ধি আসবে না শুধু আপনি হয়তো লোকদেরকে দিয়ে লৌকিকভাবে রফলিয়া দায়ন করাতে পারবেন লৌকিকভাবে আমিন জোরে বলাতে পারবেন কিন্তু তারা আমনের মধ্যে সত্যিকার পরিশুদ্ধি আসবে না আর এই পরিশুদ্ধি না আসার কারণে আল্লাহ নবী সাল্লাহসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে সলাতে অংশগ্রহণ করেছে ঈদের সলাতে অংশগ্রহণ করেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহামকে জানা যারা করতে সত্য তারা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেদিকে বিবেচনা করি না বলে যে কেন এত আকিদার কথা আলোচনা করতেছেন আকিদার কথা এই জন্য আলোচনা করা হচ্ছে এই সমাজের মধ্যে আকিদা বিনষ্টকারী সত্যিকার সহি আকিদার বিরুদ্ধে এমন কাজ বিরাজ করছে যেগুলো অনেকে হয়তো মনে করছে না এটা আসলে আকিদার মনে হয় কোনো অসুবিধা নেই করা যেতে পারে এজন্য প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের আকিদার সাথে বলি কয়েকটি সম্পর্ক রয়েছে সেটি হল তাদের আখলাখ চরিত্রের সংশোধন এমনি তো হবে না আপনার আকিদার পরিশুদ্ধ না বলে আপনার চরিত্র পরিশুদ্ধ হবে না আর আপনি হারাম কাজকে তো হারাম মনে করবেন না আপনি প্রকাশ্য প্রকাশ্যে আল্লাহবুল আলমিনের তাকু অর্জন করতে পারবেন না কোন আন্ধার যদি প্রকাশ্য প্রকাশ্যে আলমিনের তাকু অবলম্বন করতে না পারে তাহলে তার চরিত্র সংশোধন হবে না তার আখলাখ বলুন এই জন্য আপনি দেখেন নবী সাল্লাবলী ইসলাম বলছেন তার ব্যয়স হতেন নবী ইসলামকে প্রেরণ করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বয়স্ক উত্তাপিমা ম্যাডিমাল আরিত্রের উত্তম দিকগুলো পরিপূর্ণতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি আমাকে প্রেরণ করা হয়েছে তাই এর সাথে আকিদার সম্পর্ক রয়েছে ফলে আপনি দেখেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন এই আকিদার আমল শুরু করলেন এই আকিদার সংশোধনের কাজ শুরু করলেন মক্কার ওই জাহিরি সমাজের মানুষগুলো যাদের যাদেরকে সারা বিশ্ববাসী জাহিরি সমাজের মানুষই ব্যাখ্যায়িত করত তাদের চরিত্র কেমন গুলন্ত হয়েছে তাদেরকে আজকের এই দুনিয়াবাসী কোন একটি মাত্র কারণে সম্ভব হয়েছিল সেটি হচ্ছে যেহেতু নিজেদের আঁকি থাকিয়ে প্রথমে সংশোধন করতে পেরেছেন এর উপর নির্ভর করছি মূলত আপনার এই চরিত্র সংশোধনের বিষয়টি এরপর এর বিষয় হচ্ছে বন্ধুগণ তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ হাবুল আলমীদের কাছে আপনার আমল এবং ইবাদতের গ্রহণ গ্রহণযোগ্যতার বিষয়টি কারো ইবাদত আল্লাহ তারা কাছে তার আকৃদা যদি শুদ্ধ না হয় গ্রহণযোগ্য হবে না আপনি আমল করতে পারবেন কিন্তু আপনার এই আমল অনিশ্চিত আল্লাহ তারা কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ হবুল আলমিন যাদের এই শুদ্ধ হয়নি তাদের কাছ থেকে আল্লাহ সুবাহ গ্রহণ করেন না একসাথে আপনি আল্লাহ আল্লাহ করবেন রাম রামও করবেন দুইটা চলবে কিনা শয়তানকেও সন্তুষ্ট করতে চান আবার আল্লাহ আমার আল্লাহ হাবুল আলমিনকেও সন্তুষ্ট করতে চান দুইটা একসাথে চলে না এতে আমার আল্লাহ হাবুল আলমিন আপনার কোনো ইবাদত আমল আল্লাহ তার কাছে কিচ্ছু না গ্রহণযোগ্য হবে না এগুলো আমাদের দিন পাবেন না নিজের নেক আমলের মধ্যে এগুলো আপনি লাভ করতে পারবেন না চার নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল এই আপনার ক্রিয়ামতের দিন যে নাজাতের বিষয়ে ছিল সেটা অনিশ্চিত হয়ে যাবে ইসলাম হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটি আবু দাউদের অল্প আগেই দত্তি উল্লেখ করেছেন আপনার ক্রিয়ামতের দিন নাজাতের বিষয়টি অনিশ্চিত হয়ে যাবে আপনি হয়তো মনে করতেছেন যে মনে হয় নফল রোজা করলেই নফল সালাত করলেই আপনার নাজাত নিশ্চিত হয়ে যাচ্ছে না এর আগে আপনাকে অবশ্যই আপনার আকিদার সংশোধন করতে হবে আমার বন্ধুগণের জন্য আমরা উদাহরণ দিয়ে থাকি এইভাবে যে কোনো একজন ব্যক্তি যদি ব্যাংকে অ্যাকাউন্ট না করে ব্যাংকে টাকা রেখে আসে এটা কি তার অ্যাকাউন্টে জমা হবে কিনা আগে আপনাকে আকিদার সংশোধন করে আগে অ্যাকাউন্ট করতে হবে আল্লাহ রব্বুল্লা আলমের বান্তা হিসেবে আপনাকে কি করতে হবে ওই কার্ডটুকু নিতে হবে বান্দার কাড আপনাকে সংগ্রহ করতে হবে ওই কার্ড সংগ্রহ করতে পারলেই আপনার আমল নামায় আমলগুলো যোগ্য যোগ হবে এবং আল্লাহ হাবুল আলমীর কাছে সেগুলো গ্রহণযোগ্য হবে বন্ধুগণ এরপরে ইসলামী আকিদার বৈশিষ্ট্য বিশেষজ্ঞের উপর আমার মূলত আজকে আলোচ্য বিষয় ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ে অনেকগুলো দিক মূলত ইতিমধ্যে ভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে বা আলোচনা করা হয়েছে আমি শুধু প্রথম পয়েন্টটি আলোচনা করব যেহেতু আমার সময় একেবারে নির্দিষ্ট এবং এক মিনিট আমি নিশ্চিত করব না সময়ের মধ্যে আলোচনা শেষ করে দেব প্রথম পয়েন্টটি হচ্ছে ইসলামী আকিদার এবং অন্য যত আকিদা আছে এই সমস্ত আকিদার মধ্যে এটি মৌলিক পার্থক্য সেটা হল এই ইহা রব্বানি তুমির এটি আল্লাহ হাব্বুল আলমীর পক্ষ থেকে আমাদের কাছে অবতীর্ণ এবং আল্লাহ তাল্লার সাথে সম্পৃক্ত আল্লাহ তাল্লাহ সার্বমৌত ওই বাদক সম্পর্কিত রাব্বানিয়ার তিনটি অর্থ করেছি খুবই সূক্ষ্ম বক্তব্য আল্লাহ হব্বুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ এখন আপনি দেখবেন যে অনেকেই নিজের নামে শেষে রাব্বানি লাগায় দেখছেন রব্বানি আছেন আর রব্বানি জুন মধ্যে রয়েছে সিরা আলিমানের মধ্যে আল্লাহ শোভানমতার দিকে সম্পর্কিত করা হয়েছে তিনটি অর্থ বহন করে থাকে একটি তিনটি অর্থ বহন করে থাকে এই আকিদাগুলো তো আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে অবতীর্ণ এখন আপনি যে আকিদা পোষণ করেছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না আপনি নিজে তৈরি করেছেন যদি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না হয়ে থাকে আপনার এই আকিদার কোনো ভ্যালু নেই এটা ইসলামী আকিদা হবে না খুব সহজ কথা ইমাম আহমদুল রহমতুল্লা তাকে খরিফা মামুন রশির শাস্তি দিচ্ছিলেন তখন একটা মুনাজারা হলাস নিয়ে আহমদিন আবিদাউদের সাথে আহমদ ইবিন আবি দাউদ তখন ইমামদের মধ্যে একজন এবং ইমাম বিরুদ্ধে এবং ভুল কঠিন শাস্তি ইমাম রহমতুল্লাহকে দেওয়া যখন আলোচনা হচ্ছিল দলিলের ভিত্তিতে ইমাম রহমতুল্লাহ বিষয়টা তুলে ধরলেন কোরআন এবং হালিসের ভিত্তিতে তুলে ধরলেন বক্তব্য কিন্তু এমনি আবি দাউদকে কনভিন্স করতে পারলেন না এমনি আবি তার যুক্তি দিয়ে বিষয়টাকে মানুষের কাছে বিতর্কিত করার চেষ্টা করলো। উপস্থিতির মধ্যে একজন বেদীন ব্যক্তি দাঁড়িয়ে গেল বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বললো যে এমনি আবি দাউদ তোমার সাথে আমার একটা বক্তব্য রয়েছে বল কি বক্তব্য বল যে আমি একটা কথা বলতে চাই আমি জানতে চাই যে তুমি যে বক্তব্য নিয়ে আসছো কোরআনে কয়েক্ট এই বক্তব্যটুকু তুমি আমাকে বলো এটা রাসুল সাল্লাহ ইসলাম জানতেন কি জানতেন না শুধু একটাই উত্তর দাও বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে যদি বলে রাসুল সালাম জানতেন না তাহলে রাসুলকে যাই হাব্যস্ত হবে বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছে রাসুল সাল জানতেন না এমন না অসম্ভব বিষয় আর যদি বলে রসুল সালাম জানতেন জানলে কোথায় জানতেন কোথায় বলেছেন রসুল সাল্লাহ ইসলাম জানতেন যে আছে কোন হাদিসের দলিত নেই বিপাকে পড়ে গিয়ে শেষ পর্যন্ত বলল যে অনেকক্ষণ চিন্তা করে বলল যে হ্যাঁ রাসুল জানতেন তখন তিনি যদি জানতেন তাহলে তুমি আমাকে বলো রাসুল সাল্লাহ ইসলাম কোথায় জানিয়েছেন তখন সে স্টপ হয়ে গিয়েছে এই আকিদার কথা আমরা বলছি এটা বানিয়া আল্লাহুল আলমের পক্ষ থেকে সুতরাং এটি শুধু আপনি বলে দিনেই চলবে না যে আমার আকিদা হচ্ছে রসুল সাল্লাহ সহনুলের তৈরি আমরা জানতে হবে যে রসুল সামনুরের তৈরি আকিদা কবে কবে থেকে আপনি শুরু করেছেন আল্লাহ রবুল আলম কি কথা বলেছেন কিনা আকিদা চলবে থেকে আপনার এই আকিদা এটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে এ বিষয়ে আল্লাহ আব্বুল আলমিন আদৌ কি অবতীর্ণ করেছেন কিনা আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় অবতীর্ণ হয়েছে কিনা নাজিল কি তো কিছু আছে কিনা যদি নাজিল করা না থাকে তাহলে আপনার এই বক্তব্য ভুল আরেকটি বিষয় হচ্ছে রব্বানিয়া এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রব্বানিয়া এর আরেকটি অর্থ এই আকৃদা মূলত আল্লাহ তারার সাথে সম্পৃক্ত বন্ধুগণ আল্লাহুল আলমিন তিনি অল্প আগে বলেছেন এটা শুধু আনসিন নয় এটা আনন আনসিন এবং কি আকুল মানুষের উপলব্ধির বাইরে এটাকে গায়েবা হয়ে থাকে গাইবের মিনিংটা বলত অদৃশ্য শুধুমাত্র বাংলা ভাষায় যেটি আপনি সত্যিকার উপলব্ধি করতে পারবেন না যে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন আজারবিন এগুলো রসুদমের জন্য গাইব নয় এজন্য যখন যখন ইমাম কি নাম বলতে পারবেন কিনা কেউ বলছেন আহমদ রেজা খান এমন আলী আল বের রুবি আহমদ রেজা খান যখন দেখল যে তার এই আকৃদার পক্ষে তার জন্য কোনো দলিল নেই কোন ধরনের ভিত্তি নেই তখন সে এখানে একটি বুদ্ধি করলো। যে আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে তারা তাদের ধারণা তৈরি করলো প্রথমে যে আল্লাহ রবুল গাইবের এই বিষয়গুলোকে একসাথ করে রসুলসল্লাহসাল্লামকে যে সমস্ত গাইবের এল দেওয়া হয়েছে এগুলো যেহেতু জানতেন তারা রাসুলসাল গাইবের বাকি এরমও জানতেন বুঝতে পেরেছেন কিনা গায়েবের কিছু বিষয় দেওয়া হয়েছে যখন ইসরা এবং মেয়েরাজ রসুল হা সাব্যস্ত হয়েছে দেখেছেন আদিসের দুলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে এখন এগুলো ভিত্তি করে সে বলছে যেহেতু এগুলো গায়েবের সাথে সম্পৃক্ত রসুল সাল এগুলো তথ্য দিয়েছেন সুতরাং রাসুল সাল্লাহাম গায়েব জানতেন কথা বলছে আমাদের দেশে একদম লোক একটি মাস আলা নিয়ে আলোচনা করে কিন্তু বুঝেই না যে মাস কি সেটি হচ্ছে হায়াতুল নবী সম্পর্কে আলোচনা করে হায়াতুল নবী এর মাসালা শুনছে কিনা হায়াতুল নবী সম্পর্কে তারা আলোচনা করে নবী সাল্লা হায়াতুর নবী বলতে যদি কথা বুঝায় যে নবী সাল্লা পার্থিব জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে নবী সাল্লাহাম কব জীবিত এই মাস আল্লাহ শুধুমাত্র আহমদ রেজা খান বের নবী ছাড়া আর কেউ বলেছে আমার জানা নেই এটি সম্পূর্ণ হায়াত বলতে যদি বারজাকি জিন্দিগির হায়াত বুঝায় এই মাস আল্লাহর মধ্যে মাতের মধ্যে কোন খেলাফে নেই কোনো দিমত নেই বুঝতে পেরেছেন কিরা আহমদের রাখান বেলবি যে বক্তব্য দিয়েছে সেটা হচ্ছে এই যে রবী সালী সাল্লাম দুনিয়াতে যেভাবে জীবিত ছিলেন কবরের মধ্যে ঠিক হু সেভাবে জীবিত এই আকিদা শূন্য পরিপন্থী আর আমাদের আকিদা নয় কারণ হলো এটি যদি সাম্যস্ত করতে হয় তাহলে আল্লাহ দিয়েছেন তো ফেরত তো রুহ আল্লাহ রাবুল্লা আহমিন যাদেরকে প্রশ্ন করা হয়ে থাকে তাদের রুহ ফেরত দেওয়া হয় থাকে ঠিক কিনা আমাদের সময় শেষ হয়ে গেছে বলছিলাম যেটি সেটা হলো এই যেহেতু আল্লাহ হাবুল আলমিনের সাথে সম্পৃক্ত আকিদা সাথে সম্পৃক্ত আকিদা সুতরাং এখানে শুধু আন্দাজ অনুমান ধারণা এগুলোর উপর ভিত্তি করে কোনো বক্তব্য যদি কেউ দেন তাহলে তার আকিদায় কি হবে না সত্যিকার অর্থে আজকে যত বক্তব্য আছে আকিদার কাছে যত বিভ্রান্তি আছে এই সবগুলোই মূলত এই বিভ্রান্তির মূল কারণ একটাই সেটা হচ্ছে সবগুলো প্রবৃত্তির উপর নির্ভর করে আছে আহওয়া আহ বলে খুব সুন্দর ভাবে আল্লাহ সুবান তারা কোরআন একাডেমির মধ্যে বলে দিয়েছেন বলে আহ আল্লাহ আলম যারা জানে না তাদের কাছে জ্ঞান নেই তাদের প্রবৃত্তির আপনি মন গড়া বক্তব্যের অনুসরণ করবেন না এগুলো অনুশীলন করার আমাদের দায়িত্ব না এগুলো অনুসরণ যতই করবেন ততই আকিদার মধ্যে আমরা বিভ্রান্ত হবো পদ্রষ্ট হব বন্ধুগণ আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তার আমরা পরবর্তী সময়ে যদি আকিদার বিষয় সুযোগ হয় আমরা আকিদার বিষয়ে আলোচনা করবো আর যদি আকিদার বিষয়ের সুযোগ না হয় তাকে অন্য একটি বিষয় নিয়ে অনুশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহবুল আলমিন যেন আমাদের সবাইকে আমরা যতটুকু সময় দিয়েছি মেহরবানি করে আমাদের সময়টুকু কবুল করেন আল্লাহ সমানতার আমাদের সবাইকে যেন দিনের জ্ঞান অর্জনের পথে আমাদেরকে একেবারে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহবুল আলমিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন ফাজা ওসল আলী মাহমুদ আল্লাহ আলহিউ আসহাবিউ সাল্লাম আলাদ মেম্বারের সাথে অর্থ মসজিদের কাঠ গড়ার মতন নূতন দেখা এই মিম্বর সম্বন্ধে আমাদের পরিষ্কার করবেন স্পষ্ট করবেন রাসুল সাল্লা ইসলামের মিম্বরের ধরন সম্পর্কে কোনো বর্ণনা সুস্পষ্টভাবে কোন হাদিসের মধ্যে আসেনি তবে মিম্বরটা রাসুল সাল্লাউলী ইসলামের তৈরি করা হয়েছে শুধুমাত্র একটু উপরে দাঁড়িয়ে খোদবা দেওয়ার জন্য একটু উপরে দাঁড়িয়ে খোদবা দেওয়ার জন্য আর রসুল সাল্লাসাল্লাম খোদবা দেওয়ার সময় কখনো কখনো মানে হাদিসের মধ্যে রয়েছে প্রথম সময় তিনি একটি লাঠির উপর বট দিতেন তখন মিম্বর তৈরি করা হল রাসুল সাল্লা ইসলাম আর লাঠির উপর বট দিতেন না এই হাদিসটাকে নাসুদ্দিন আবাই রহমতুল্লাহ সহি বলেছেন ফলে এই যে মেম্বরগুলো এগুলো একান্ত মানে আকিদা এবাদত সম্পৃক্ত বিষয় নয় তা বিষয় নয় যেমন আপনার স্যান্ডেল আর রাসুলের স্যান্ডেল মানে এক ধরনের হতে হবে এটা দুনিয়ার কেউ বলে নেই যদি পাগল হয় বলবে ঠিক কিনা রাসুল সাল্লাহ আলী আসসালাম কোন ধরনের জুতা পড়েছেন আপনি কোন ধরনের জুতা পড়ছেন রাসুল সাল্লাহাম কোন ধরনের জামা গায়ে দিচ্ছেন আপনি কোন ধরনের জামা দিচ্ছেন এই বিষয়গুলো মূলত সুলসালিসাম কোন কালের জামা গাই দিচ্ছেন আপনি কোন কালারের জামা গায়ে দিচ্ছেন এগুলো মূলত আকেইদা অথবা ইবাদত সম্পৃক্ত বিষয় নয় এগুলো হচ্ছে আমাদের আদাত সম্পৃক্ত বিষয় যে অঞ্চলে যে ধরনের কাপড় পাওয়া যায় সৌদি আরবে এক ধরনের কাপড় মানে গরমের সাথে সম্পৃক্ত শীতের সাথে সম্পৃক্ত আপনি বেদুইনরা যে কাপড় পরে ফারোয়া বলে থাকে। বুঝলেন এগুলো মহিষের মানে দিয়ে পশম দিয়ে তৈরি করে এগুলো যদি আপনি এখানে একদিন গায়ে দেন তাহলে আপনার চামড়াপুরাটাই খুলে যাবে কারণ আপনি কি এটা গায়ে দিবেন নাকি এটা গায়ে দিবেন না এজন্য এটা এই বাদক সম্পৃক্ত বিষয় নয় এটা স্পষ্ট কথা কোন যুগে কোন আলেম এটাকে এই বাদত সম্পৃক্ত বিষয় করেন নাই আর এই বিষয়ে সরাসরি কোনো তথ্য হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আসেনি বাকি বর্তমান সৌদি আরবের মসজিদ মানে ক্ষতি যাতে করে মানে খোদবাদ দেওয়ার সময় কোনো কারণে পরে ধরে না যায় এজন্য ভালো করে বললেন এই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে মানে যাতে ক্ষতি অন্তপক্ষে সাহসের সাথে বক্তব্য দিতে পারেন এবং এটা সৌদি আরবে প্রায় সকল মসজিদের মধ্যেই মানে এই ধরনের মানে ব্যবস্থা রয়েছে যদিও মসজিদের নবী সাল্লাহ আলী সাল্লাম এবং মসজিদে হারামের মধ্যে এই ব্যবস্থা নেই বাকি অন্যান্য মসজিদগুলোতে এই ব্যবস্থা রয়েছে এটা মূলত সাধারণ বিষয় এটি কীদা সংক্রান্ত বা ইবাদত বিষয় নয় হাজা আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কয়েকজনের প্রশ্ন রয়েছে একজন প্রশ্ন ছেন তারা যেতে যাবেন এবং আমাদেরকেছেন তাই আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি যে সমস্ত বাইরের প্রশ্ন আছে আপনারা অন্য সময় একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেন অথবা মোবাইলে অথবা অন্য কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন